আসসালামক রহমতলাত আলহামদুলিল্লাহ ববিলমিন ওসলা উসুলকিমসহাবি আজমিন আউজবিল মিনশিম বিসমল্লাহ রহিম কলিলাম মল্ক তুলক মন্তশাউলকশা ও তন্তশা وتظل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحية من الميت وتخرج الميت من الحية وترزق من تشاء بغير حساب جابوتي برشان شاه كريتوك قطع একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তালার জন্য সমস্ত দরুদ এবং সালাম বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা ধারাবাহিকভাবে যে বিষয়টি নিয়ে আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করে চলছি তারই অংশ হিসাবে আজ সুরা আল ইমরানের ২৬ এবং ২৭ নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই দুটো আয়াতে আল্লাহ সার্বভৌমত্ব এবং বিশ্ব জগতের সৃষ্টি আবর্তন একদিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ ইঙ্গিতবহ বহ নিদর্শন অপরদিকে মহাবিশ্বের স্রষ্টা আল্লা সুবাহানার সার্বভৌমত্ব এই ক্ষমতাটি আয়াত দুটোর ভিতরে বর্ণিত হয়েছে দুটো আয়াত থেকে আমরা একদিকে আল্লাহ রাবুল আলমিনের সর্বময় ক্ষমতা সম্পর্কে আমরা জানব আমাদের ইমানকে এই আলোচনার মধ্য দিয়ে সুদৃঢ় করে নিব এবং সেই সাথে মহাবিশ্বের বিস্ময়কর সৃষ্টি রহস্য এবং আল্লাহ আল্লা সুবাহানহাতার পরিচালনা বিষয়ে আমরা ধারণা নিব। কোরআনের প্রতিটি আয়াত এবং সোরা আল্লা সুবাহানহালা এর ভিতরে যে শিক্ষা আমাদের জন্য রেখেছেন তা মূলত আমাদের দিনই চেতনাকে মানসিকতাকে পরিপুষ্ট করার জন্য যখনই মানুষ দিন থেকে মুখ ফিরিয়ে নেয় বিমুখ হয় অথবা দিন থেকে মানুষ দূরে চলে যায় তখনই আল্লা সুবাহান হাত তাল্লা তাকে তার এই অমীয় বাণী দ্বারা দিনের পথে আহ্বান জানান আকৃষ্ট করেন এজন্য প্রয়োজন আল্লা সুবাহান হাত তাল্লাহার কালামকে কর আনকে বেশি বেশি অধ্যয়ন করা যত বেশি কোরআন অধ্যয়ন করা যাবে কোরআন তিলাবাত করা যাবে কোরআনের অর্থ সহ বুঝে পড়া যাবে এর দ্বারা তত বেশি উপকৃত হওয়া যাবে এটা হলো কোরআনের একটা চিরন্তন বৈশিষ্ট্য কোরআন থেকে যে সম্পর্ক ছিন্ন করবে কোরআন থেকে যে দূরে চলে যাবে সে আস্তে আস্তে তার রিজের ভিতরে প্রজ্জ্বলিত আলোটি যেন নিজে নিজেই নিভিয়ে দিবে এটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনের একটা চিরন্তন মজেজা বা বৈশিষ্ট্য আমরা সূরা আল ইমরান থেকে আলোচনা শুরু করেছি এই সূরাটির ভিতরে আল্লাহ রব আলিন মানুষকে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা দিয়েছেন আমরা পর্যায়ক্রমে এর বিভিন্ন আয়াতগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আল্লাহ সবাহন ওয়া তালা যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম ২৬ এবং সাতাশ তার আগের আয়াত ই করছেন ফাকা লা হুম লিমিল কেমন হবে যখন আমি তাদেরকে ওই দিন একত্রিত করবো যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই এবং প্রত্যেকটি নফস ব্যক্তি সেদিন তারা প্রাপ্ত হবে যা তারা এখান থেকে উপার্জন পড়ে গেছে তাদের উপরে কোনো প্রকারের জুলুম করা হবে না আল্লাহ সবহান এই আয়াতটির মাধ্যমে একটা দিনের আমাদেরকে সন্ধান দিয়েছেন যেদিন আল্লাহ সবাইকে জমা করবেন সেই দিনটি কবে আল্লাহ সবাহা তিরিশ পাড়ার প্রথম যে সুরা সুরায়নাব এখানে এরশাদ করেছেন আমিম আল্লাফুন একটা ভয়াবহ বড় সংবাদ সম্পর্কে তোমার কাছে মানুষ জানতে আসে তারা জিজ্ঞেস করে পরস্পর নিজেরা বলা বলি করে কখন সেই দিবসটি আসবে কখন সেই ঘটনাটি ঘটবে আল্লাহ বলছেন অতিসত্তর তারা সেই দিনটি সম্পর্কে সেই অবস্থা সম্পর্কে জেনে যাবে অতপর তারা সেই দিনের সেই ভয়াবহতা তাও তারা জেনে যাবে আল্লাহরাবুল আলমিন সেই ভয়াবহ দিনের কথা পবিত্র করানে বিভিন্ন জায়গায় মানুষকে সাবধান করেছেন এই আয়াতটির ভিতরে যেদিন জমা করা হবে একত্রিত করা হবে তাদেরকে তাদের হিসেব দেওয়ার জন্য এবং প্রত্যেকেই প্রাপ্ত হবে প্রত্যেকেই তাই পাবে বীমা কাঁচাবাদ যা তারা এখান থেকে উপার্জন করে গেছে এবং এই প্রদান করার তাদের প্রতি কোনো জুলুম করা হবে না এটা আল্লাহ সবাহনুয়া তালার একটি অমুঘ বিধান রাবুল আলমিন প্রত্যেকটি মানুষকে সে যা আমল করবে জাররাতিন সে একটা ক্ষুদ্র কণা পরিমাণ যদি সে ভালো কাজ করে গিয়ে থাকে তাহলেও সেদিন সেটি দেখবে আবার যদি একটি কোন পরিমাণ খারাপ কাজ করে থাকে সেদিন তাকে তার হাতে পৌঁছে দেওয়া হবে এবং তিনি সেটি দেখবেন এই আমল নামা হাতে পেয়ে এক পর্যায়ে বলবে এটা কেমন কিতাব আশ্চর্য এক কিতাব যে এখান থেকে কোনো ছোট বিষয় বড় বিষয় কোনো কিছুই বাদ করে নেই আল্লাহ রাবুল আলমেন এইভাবেই পরকালমুখী চিন্তাটিকে মানুষের ভিতরে সঞ্চারিত করার জন্য এই আয়াতটির ভিতরে তাদের চিন্তার মনুজগতে একটি প্রশ্ন দিয়ে আরেকবার ফিরে যাচ্ছি ২৫ নম্বর আয়াতে অর্থাৎ এই আয়াতটির আগের আয়াতে যেখানে আল্লাহ রবুল আলমিন বিবেককে জাগ্রত করেছেন সতর্ক করেছেন একটা সাবধান বাণী উচ্চারণ করে ফাকাইফি কেমন হবে তখন যখন আমি তাদেরকে একত্রিত করব ওই দিন যেদিন সম্পর্কে কোনো সন্দেহ নেই এবং সেদিন তারা পাবে তারা যা করে গেছে এই যে দুটো সতর্ক সতর্কবাণী প্রত্যেক ব্যক্তির জন্য সে চাই বড় ধরনের কোনো সাম্রাজ্যের অধিপতি হোক ক্ষুদ্র কোনো একটি ছোট্ট রাষ্ট্রের মালিক হোক অথবা বিশাল ধনসম্পদের সম্পদের মালিক হোক অথবা অল্প ধন সম্পদের মালিক হোক অথবা আজকে যে নিজেকে খুব সম্মানিত মর্যাদার অধিকারী বলে আত্ম অহংকারে সে বুক ফুলিয়ে জমিনের উপর বিচরণ করছে দাম্ভিকের মতো এই ব্যক্তি হোক আল্লা সবাহানা হোক তাদের সবাইকে মনের ভিতরে অন্ততপক্ষে আমরা যেটাকে বলি যে আতকে ওঠার মতো কথা চমকে ওঠার মতো কথা এটি এই দুটো আয়াতের আগে ২৫ নম্বর আয়াতে আল্লাহ তাদের সুবাহে নাজিল করেছেন আল্লাহ বলছেন কেমন হবে তখন একটি ভীতিকর অবস্থা ফাকাইফা যেদিন আমি তাদেরকে একত্রিত করব। যে দিন সম্পর্কে কোনো সন্দেহ নাই সেদিন তাদের কি অবস্থা হবে যারা আজকের দিনে আত্মহংকার এবং সম্পদ ও শক্তির দাপটে পৃথিবীকে তটস্থ করে চলছে সেদিন তাদের কী পরিণতি হবে কুল্লু নফসিমা কাসাবাত সে পাবে যা তারা এখান থেকে অর্জন করে যাবে একটা সতর্ক সতর্কবাণী একটা উপদেশ বাণী, পাপাচার থেকে অথবা সীমা লঙ্ঘন করা থেকে অথবা ধরাকে সরা জ্ঞান করা থেকে তাদেরকে সচেতন করা তাই তারা পাবে যা তারা করে যাবে সহজ হিসাব এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না আল্লাহ সাহান সুস্পষ্ট করে বলে দিচ্ছেন যে এই শ্রেণীর উপরে অথবা মানুষের উপরে প্রত্যেক ব্যক্তির উপরে তার প্রাপ্যটি দেওয়া হবে দুনিয়াতে যা করবে সে তাই পাবে এখানে তার হিসাবের ক্ষেত্রে অথবা তাকে পরিচালনার ক্ষেত্রে কখনো তার উপরে জুলুম করা হবে না আল্লাহ তার পরবর্তী আয়াতেই আমাদের জন্য অনেকটা প্রার্থনার সুরে অনেকটা দোয়া করার সুরে নাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দিচ্ছেন কোল হে রাসুল আপনি বলুন এইভাবে আপনি আত্মসমর্পিত ব্যক্তির মতো আল্লাহর সামনে এটা প্রার্থনার সুরে এর একমাত্র মালিক তুমি সুরায় নাসের ভিতরে আল্লাহ সুবাহ বলছেন রাষ্ট্রের মালিক তো আল্লাহ মানুষের মালিক আল্লাহ মালিকিন নাস। মানুষের আমাদের সঙ্গে থাকবেন একটি পরিকল্পিত আলোচনা জন্ম নিয়ন্ত্রণ চিন্তাধারা ज्ञान मानसा तुम्हारे पदक्षेप नेहंगीर जीवन बाट्टा ज्ञान गर्भ आलोचनार मंच প্রতি রবিবার রাত সাড়ে নটায় সম্প্রচার সকাল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 প্রতি শনিবার সম্প্রচার সকাল সাড়ে নিস আমরা বিরতির পরে আমাদের আলোচনায় আবার ফিরে আসলাম আমরা সার্বভৌমত্বের বিষয়ে কথা বলছিলাম যে একমাত্র সার্বভৌম ক্ষমতা অলসোভার এন্ট্রি এটি আল্লাহর জন্য সুনির্দিষ্ট আল্লাহ তার পরবর্তী আয়াতেই আমাদের জন্য অনেকটা প্রার্থনার সুরে অনেকটা দোয়া করার সুরে নাবি মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসাল্লামের প্রতি নির্দেশ দিচ্ছেন কোল হে রাসুল আপনি বলুন এইভাবে আপনি আত্মসমর্পিত ব্যক্তির মতো আল্লাহর সামনে এটা প্রার্থনার সুরে দোয়া আরজ বিনয়ের সাথে আপনি পেশ করুন আল্লাহ হে আল্লাহ মালিকাল মূলকে যত রাজত্ব আছে সমস্ত রাজত্ব রাষ্ট্র এর একমাত্র মালিক তুমি সুরায় ভিতরে আল্লাহ সু বলছেন রাষ্ট্রের মালিক তো আল্লাহ মানুষের মালিক ও আল্লাহ মালিকিন নাস যিনি মানুষের মালিক নাস এর অর্থ হে মানুষ তোমার উপরে একজন মালিক আছে তুমি তোমার নিজের মালিক নও হবি আপনি বলুন আমি সাহায্য চাই সাহায্য কামনা করি যিনি মানুষের রব তাহলে এখানে আমাদের কাছে স্পষ্ট যে মানুষের একজন পরিচালক আছেন মানুষ নিজে নিজে পরিচালিত নয় আমি আমার নিজেকে পরিচালনা করার যোগ্যতা রাখি না এখানে দুটো পর্ব একটি হচ্ছে মানুষকে আল্লা সুবাহনতলা কিছু শক্তি দিয়েছেন যে শক্তির দ্বারা সে নিজের কিছু কাজ সম্পাদন করেন যেমন সে এক জায়গায় হেঁটে হেঁটে যেতে পারে পিপাসা লাগলে এক জায়গায় গিয়ে পানি পান করতে পারে তার ইচ্ছাগুলোকে আরেকজনের কাছে ব্যক্ত করতে পারে অনেক সময় সে কিছু পছন্দনীয় কাজও করতে পারে কিন্তু তাই বলে কি মানুষ মানুষের পরিচালক না এর উপরে আরেকজন পরিচালক আছে এমন কতগুলো বিষয় আছে যেগুলো মহাপরিচালকের হাতে এখানে মানুষ পরিচালকের কোনো কিছু করার নাই। এটা কেন্দ্রের কাছে প্রধানের কাছে সেন্টারের কাছে ওখান থেকে যখন আসবে মেনে নিতে হবে ওখান থেকে যখন আসবে ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক গ্রহণ করতে হবে উদাহরণ মানুষ নিজে হেঁটে চলে গিয়ে খাবার গ্রহণ করে মানুষ পায়ে হেঁটে গিয়ে তার প্রয়োজন পূরণ করে এখানে মানুষের একটা ইচ্ছা শক্তি কার্যকর আছে ইচ্ছা হলো না সে বাজারে গেল না ইচ্ছা হল না সে ঘরে বসে থাকলো ইচ্ছা হলো সে হাঁটতে হাঁটতে বাজারে চলে গেল, মানুষের ভিতর একটা ইচ্ছা শক্তি কাজ করে কিন্তু ইচ্ছা হল সে একশো বছর বাঁচবে এখানে মানুষের ইচ্ছার কোনো কার্যকারিতা নেই ইচ্ছা হলো যে সে আজীবন সুস্থ থাকবে না এখানেও তার ইচ্ছার কোনো কার্যকারিতা নেই ইচ্ছা হলো যে আজকে সে কোটি কোটি টাকা পকেটে ভরবে এটাও তার ইচ্ছার ভিতরে পড়ে না অর্থাৎ কতগুলো ইচ্ছা একজন মহা ইচ্ছাকারীর এরাদা পরিকল্পনায় পরিচালিত হয় মৃত্যু মানুষ এটা থেকে পালিয়ে বেড়ালেও সেখান থেকে ছোটে থাকতে পারে না বলুন এই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ কোথায় যাবে মৃত্যু তোমাদেরকে গ্রাস করবেই ফলে দেখা যাচ্ছে যে মালিকিন্যাস মানুষের মালিক রব্বিন্যাস মানুষের রব রুবুয় এই যে পরিচালনা করার ক্ষমতা আল্লাহ সাহানো তা আল্লার কাছে মানুষকে পরিচালনা করার ক্ষমতা এটা তার কাছেই সুরক্ষিত মানুষকে হায়াত দিয়ে আল্লাহ পাঠিয়েছেন দুনিয়ার হায়াতের জীবনে মানুষ চলাফেরা করছে আল্লাহরই নির্দেশে আবার মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখানে মানুষের নিজস্ব কোনো ইচ্ছা নেই এই কাজগুলো সে ইচ্ছা করে করতে পারে না জীবিকার কাছে মানুষ পচতে পারে কিন্তু জীবিকা সে বানাতে পারে না জীবিকার জন্য সে জমি চাষ করতে পারে কিন্তু জীবিকা সে সেখানে জন্মাতে পারে না উৎপন্ন করতে পারে না এই যে দেখুন সামান্যতম পরিমাণ অর্থাৎ বলা যেতে পারে একটি কাজ সুসম্পন্ন হওয়ার জন্য মানুষের কার্যকারিতা হচ্ছে যদি আমরা সেখানে মাত্র দশ পার্সেন্ট দেখি তাহলে আল্লাহর ইচ্ছা শক্তি সেখানে কার্যকারিতা হচ্ছে নব্বই পার্সেন্ট আল্লাহ তাকে শক্তি না দিলে তার সফলতা অর্জন করার কোনো সামর্থ্য নাই আজকের পঠিত আয়াত্রির ভিতরে আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি সেটা হলো সার্বভৌমত্ব সোভারেন্টি সর্বময় ক্ষমতা এটি কার হাতে সুরক্ষিত অবশ্যই আমরা এখানে দৃঢ়তার সাথে বলবো, এই সর্বময় ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে আল্লাহর হাতে এখানে মানুষের কাছে যেটুকু শক্তি আল্লাহ আল্লা সুবাহনতালা দিয়েছেন অনেক সময় আমরা ওই শক্তিটুকুকেই বড় শক্তি বলি যেমন আমাদের সমাজে এরকম একটা কথা প্রচলিত আছে সকল ক্ষমতার উৎস জনগণ আসলে বাক্যটি কি হবে সকল ক্ষমতার উৎস আল্লাহ জনগণকে পরিবর্তন করে দেন কে জনগণের মানসিকতাকে পাল্টিয়ে দেন কে একটি রাজনৈতিক দলকে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তাদের সম্মতি প্রয়োগ করে ক্ষমতায় পৌঁছিয়ে দিল এটা একটা পদ্ধতি এটা একটা প্রক্রিয়া এই ধরনের পদ্ধতি এটাও আল্লাহর শেখানোই পদ্ধতি একজন মানুষ আরেকজন মানুষকে খাওয়াই দিল তাই বলে কি ওই মানুষটি ওই খাদ্যের মালিক স্রষ্টা অবশ্যই না ওই খাদ্যের আসল মালিক হলেন আসমানে যিনি হলেন আল্লাহ যিনি জীবিকার ফয়সলা করেন আমাদের এই বিষয়ে ধারণা নেই আমরা আগামীকাল কি উপার্জন করব, কি জীবিকা বক্ষণ করব। অথবা আমরা কোথায় মৃত্যুবরণ করব। এইগুলো কোনো জীবন সে ধারণা করতে পারে না সম্মানিত দর্শক শ্রোতা আমরা সার্বভৌমত্ব নিয়ে আলোচনা আল্লাহ আল্লাপাক এই সার্বভৌমত্বের বিষয়টিকে একটি দোয়ার মাধ্যমে একটি আয়াতের ভিতর দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই আয়াত্রে আমরা সুরা আল ইমরানের ২৬ নম্বর আয়াতের ভিতরে সেই আলোচনা পেয়েছি আল্লাহ রসুলকে লক্ষ্য করে বলছেন কোল আপনি বলুন হে রসুল কি আল্লাহ হে আল্লাহ এটা একটা প্রার্থনা আল্লাহকে ডাক দিলাম বিনয়ের সঙ্গে নম্রতার সঙ্গে কি বলতে চাচ্ছি মালিকাল মূল যত রাজত্ব আছে এই ভূপৃষ্ঠে যত রাষ্ট্র আছে এই সমস্ত রাষ্ট্রের মালিক তুমি আল্লাহ একটা চিরন্তন সত্য কথা একটা কঠিন সত্য কথা আমরা যা আমাদের বলে দাবি করছি অথবা আমি যা আমার বলে দাবি করছি আমার ঘর আমার বাড়ি আমার সম্পদ আমার জায়গা আমার জমি এটা আমার ফ্ল্যাট এটা আমার প্লট এইভাবে যে দাবি করছি একবার ভেবে দেখুন তো কতদিন যাবত এটা আপনার অধীনে এসেছে আর কতদিন এটি আপনার অধীনে থাকবে আমাদের উপমহাদেশের কথা যদি একটু আমরা চিন্তা করি আজকে উপমহাদেশে আমরা বিভিন্ন রাষ্ট্রে স্বাধীনভাবে সার্বভৌম রাষ্ট্র হিসাবে আমরা বসবাস করছি সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখাচ্ছি যে সার্বভৌম ক্ষমতা কার কাছে হাজার বারোশো বছর আগে যদি আমরা চলে যাই তাহলে দেখব এটা কোন সেন বংশের দ্বারা শাসিত কোনো রাষ্ট্র তাহলে এই যে এক একবার হাত বদল হলো আগামী দুশো বছর পরে এই পৃথিবীর এই আমাদের ভূখণ্ডের অথবা উপমহাদেশের চিত্র কেমন হবে মানচিত্র কেমন করে আকা হবে আমরা কি বলতে পারি না এই জন্য আল্লাহ বলছেন যে হে মানব সম্প্রদায় সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে তুমি আল্লাহকে সারেন্ডার করো মেনে নাও তার সামনে মাথা নত করো সারেন্ডার করো তুমি আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি যাকে খুশি রাজত্ব দিতে পারো এই ফাইসালা যদি চলে আসে তাহলে আমাদের পরবর্তী কাজগুলো পরবর্তী বিষয়গুলো খুব সহজ হয়ে যায় জনগণের মন ঘুরিয়ে দেওয়ার মালিক আল্লাহ জনগণ একটা ভোট দিতে পারে কিন্তু এই ভুট দেওয়াটা তার সার্বভৌম ক্ষমতা অধিকার ইচ্ছা নয় গত বছর জনগণের মন কে ঘুরিয়ে দিয়েছিল গত নির্বাচনের সময় কে ঘুরিয়ে দিয়েছিল আবার সামনে কি অবস্থা হবে কে বলতে পারে তার আগের নির্বাচনে মানুষের মনটাকে কোন মুখী করে দিয়েছিল এই মন ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা মনের ভিতরে তার চিন্তাকে পাল্টে দেওয়ার ক্ষমতা এটাই হলো আল্লাহর ক্ষমতা আল্লাহ হানা সে কথাই বলছেন কলিল্লা হুম্মা মালিকাল মূলকে মান্তা তুমি যাকে খুশি তাকে রাজসিংহাসনে বসাতে পারো আবার যাকে খুশি তুমি রাজসিংহাসন থেকে নামিয়ে দিতে পারো ওরা যত কলা কৌশল করুক না কেন আল্লাহর আকাশে আসমানে যেটা হবে সেটাই মূলত তারা পাবে এখান থেকে বিচ্যুত হওয়ার কোন উপায় নাই জনগণের কাছে মোটিভেশন করার জন্য তাদের কাছে বিভিন্ন সেই উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে হয়তো একটা দল তাদের বিভিন্ন ম্যানিফেস্টো তাদের সঙ্গে উপস্থাপন করতে পারে কিন্তু আসমানের ফায়সালাই হলো চূড়ান্ত ফায়সালা আল্লাহ যাকে পছন্দ করবেন তার দিকেই মানুষের মনকে ঘুরিয়ে দিবেন এভাবে আল্লাহ কারো কাছ থেকে রাষ্ট্রকে ছিনিয়ে নেন কেড়ে নেন এটাই আল্লাহর আলমিন বলছেন তাহলে আমরা দেখতে পেলাম মালিক একমাত্র আল্লাহ তিনি যাকে ইচ্ছা রাজ বসান সেখান থেকে তিনি নামিয়ে দেন অত্যমান তাসা অত জিল্যমান তাসা আবার তিনি যাকে ইচ্ছা তাকেই তিনি লাঞ্ছিত করেন অপমানিত করেন সম্মানের উচ্চ মর্যাদায় উঠান আবার অপমানের একেবারে অধস্ত নেতাকে নামিয়ে দেন এইভাবে সমস্ত কল্যাণ যা কিছু কল্যাণের চাবি কাছি সেটি আল্লাহর কাছে যেমন ভাবে হে আল্লাহ তুমি জীবিত ভিতর থেকে বের করো সম্মানিত দর্শক শ্রোতা এই যে জীবিতকে মৃত থেকে বের করা মৃতকে জীবিত থেকে বের করা এটা বিজ্ঞানের জন্য একটা গুরুত্বপূর্ণ সাইন একটা নিদর্শন কিভাবে আল্লাহ একটি মৃত ওভাম এবং একত্রিত করে একটা জীবন সৃষ্টি করেন আল্লাহ রব আলিন মানুষকে তার চিন্তার বাইরে জীবিকা প্রদান করেন সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের আলোচনার যে মূল মেসেজটি আপনাদের সামনে বলতে চেয়েছি সেদিন একত্রিত হবে জমা হতে হবে নিয়ে যাবো এই সত্যিকারের বিশ্বাস আল্লাহর সার্বভৌম ক্ষমতার প্রতি আস্থা এবং তার মাধ্যমেই করুণা এবং রহমত নিয়ে আমরা যেন আল্লাহর দরবারে হাজির হতে পারি আল্লাহ সুবাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ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 महान शाथे, कुरान सममान मदानी जीवन गड़ी छंग जक आंतरिक बार्ता पृथ्वी सबसे बस वृद्धि पाधर्म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 यूरोप सब चे बी बृद्धि पा धर्म हम इसमाम पृथ्वी सब चेबी बृद्धि पाधर्म हम इसमारी लक्ष लक्ष मानुष के पृथ्वी ते इसम ग्रहण करते बाध्यरबारी इरबारि शांति तरब यह तरबारि सत्य ए ज्ञान जाते आनव जर सकल समस्या समाधान बीस मानव समाज